মুসলিমদের মাঝে বসবাসের স্থানের ভিন্নতা হতে পারে ভাষার আর বর্ণের পার্থক্য থাকতে পারে কিন্তু তাদের আদর্শ আর উদ্দেশ্যের মাঝে কিছুতেই পার্থক্য থাকতে পারে না সমস্ত মুসলিম উম্মা অপর মুমিনের জন্য প্রাচীরের মতো যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে বেদিন কাফিরেরা ততদিন পর্যন্ত মুসলিমদের জেজিয়া প্রদান করে লাঞ্ছিত অপদস্থ জীবন যাপন করেছিল যতদিন মুসলিম উম্মার পারস্পরিক ঐক্যের এই প্রাচীর সুদৃঢ় ছিল কিন্তু পৃথিবীর উম্মার এক অবমাননাকর নাজুক পরিস্থিতি প্রত্যক্ষ করছি। কুচক্রি কাফিরেরা এক এক করে মুসলিম নিধনের মাধ্যমে উম্মার সেই সুদৃঢ় প্রাচীরের মাঝে চির ধরিয়ে যাচ্ছে পৃথিবীর যে প্রান্তেই একজন মুসলিমের অস্ত্র ঝরে তা শুধুমাত্র তার একার অস্ত্র নয় বরং পুরো উম্মার অস্ত্র যেখানেই একজন মুসলিমের রক্ত ঝরে তাকে বল তারই রক্ত নয় বরং পুরো উম্মার রক্ত এই উম্মা তো একটি দেহেরই সমতুল্য দেহের মাত্র একটি অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে যেমনই পুরো দেহ অসুস্থ হয়ে পড়ে ঠিক তেমনি ভাবে একজন মুসলিম যদি নির্যাতনের শিকার হয় মুসিবতে আক্রান্ত হয় তাহলে সমস্ত মুসলিম উম্মাহ সমভাবে একই ব্যথায় ব্যথিত হবে এটাই হচ্ছে ইমানের দাবি রাসুলসাল্লু আলি সাল্লাম পুরো মুসলিম উম্মাহকে সমস্ত মুসলমানগণ একই ব্যক্তির মতো যদি তার চোখ ব্যথা করে তাহলে গোটা দেহ অসুস্থ হয়ে পরে যদি তার মাথা ব্যথা করে তাহলে গোটার দেহ অসুস্থ হয়ে পড়ে রাসুল সাল্ল আলহাল্লাম আরো বলেছেন দয়া ও অনুগ্রহে মুমিনের দৃষ্টান্ত হলো একই শরীরের মতো যদি তার এক অঙ্গ অসুস্থ হয় তাহলে তার বাকি সব অঙ্গ বিনিদ্রা ও জ্বরের শিকার হয় এবার আমরা মুসলিম উম্মাহ নামক এই একক দেহের দিকে একটু তাকিয়ে দেখি আরাকান কাশ্মীর ফিলিস্তিন আফগান শাম ইয়ামান পুরো পৃথিবীতে উম্মার এই দেহ উম্মার এই শরীর ক্ষতবিক্ষত হচ্ছে প্রমাগত উম্মার রক্ত স্রোত বয়ে যাচ্ছে উম্মার উপর আপত্তিত এই নির্মম নির্যাতন আর আঘাতের যন্ত্রণা কি আমার মাঝে অনুভূত হয় বর্বর হিংস্র হায়নার পাশবিকতা থেকে বাঁচতে ক্রন্দনরত মুসলিম মা বন্ধের আত্মনাদ কি আমাকে একটু নাড়া দেয় সমুদ্রের এই উম্ম থেকে আলাদা হয়ে পড়েছি রাসুল সাল্লাসাল্লাম বলেছেন আলমকিনু আখুল আল মুমিন মুমিনের আয়না এবং এক মুমিন অপর মুমিনের ভাই মুসলিমদের দিকে তাকিয়ে একটু দেখি পরিলক্ষিত হচ্ছে আমি কি উম্মার এই এক দেহের মাঝে নিজের অবস্থান খুঁজে পাই আমি হয়তো নিজ হাতে কোনো মুসলিমের উপর জুলুম করছি না কিন্তু তাদেরকে জালিমের আগ্রাসন থেকে বাঁচানোর লক্ষ্যে আদৌ কি কোনো পদক্ষেপ করেছি তাকে ছেড়ে দেয় না তাহলে আর কবে আর কবে আমি পুরো মুসলিম উম্মাহকে এক উম্মাহ এক দেহ মনে করব। আর কবে উম্মার ঝুড়ে পড়া প্রতিটি রক্ত ফোঁটাকে নিজেরই রক্ত মনে করবো মহান আল্লাহ আমাদের অন্তরে এই অনুভূতি তৈরি করে দিন আ মিন আলাইনা আলাইনা ই